जर बोम्बे कभी क्यों बोले डर जकिर नायक हम फारिक जिकिर नायक जर जन्म होनीशो चौरानब साल दशी जुलई जहांगीर नार्सिंगोम पुनाते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 যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ৬ নভেম্বর ডোংরি মুম্বাইতে যদি এটাকে উল্টান কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ৬ নভেম্বর ডোংরি মুম্বাইতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নায়ক একইভাবে আল্লাহ তালাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন কোনো নামে ডাকেন সেটা হবে আলাদা আপনি বলবেন না যে আল্লাহ তালা বিল্ডিংটা স্রষ্টা কারণ অনেক বিল্ডারি বিল্ডিং বানাতে পারে আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রোসটা খালিক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন কে এই বিশ্বজগতের স্রোসটা মাত্র একজন আল্লাহ সব তালা আর রহমান কে পরম করুণাময় উত্তর মাত্র একটাই আল্লাহ সব তালা আর রহিম কে পরম দয়ালু উত্তর মাত্র একটাই আল্লাহ সব তালা তা এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা তবে মহান কিছু না আয়ার ফেয়ার এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না এটা আলাদা ঠিক আছে মহান কিছু না তবে আল্লাহ সবান বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত আরেক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না এটা আলাদা তবে চূড়ান্ত কিছু না আর আল্লাহ সবানার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত এমন কোন বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন আমি হতে পারি। দ্বিতীয়ত সম্পূর্ণ আলাদা বৈশিষ্টের পাশাপাশি সেখানে এমন কোন বৈশিষ্ট্য থাকবে না যেটা আল্লাহ নয়। যেমন ধরেন কেউ যদি বলে যে ডক্টর জাকির নায়েক তিনি ফারিক জাকির নায়েকের বাবা যে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে দশই জুলাই জাহাঙ্গীর নার্সিংহোমে পুনাতে আর তিনি চার ফুট লম্বা প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে যার কথা বলা হয়েছে আমি তার বাবা তবে আমি চার ফিট লম্বা না আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা যদি কেউ বলে আল্লাহ মহানীশ্বর হলেন সৃষ্টিকর্তা তবে তার আকৃতি আমার আপনার মতো একটা মাথা দুটো চোখ একটা নাক একটা মুখ দুটা হাত সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সঠিক তবে মানুষের যে আকৃতিটা দেবেন সেটা ভুল বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি এর সাথে ভুল বৈশিষ্ট্য মেশানো যাবে না তৃতীয়টা হচ্ছে আপনি যে বৈশিষ্ট্য দেবেন সেগুলো শুধু আল্লাহ আল্লাহকে নির্দেশ করবে এর চেয়ে বেশি কিছু নয় কারণ আল্লাহ একজন বল তিনি আল্লাহ এবং অদ্বিতীয় যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক ফারিক জাকির নায়েকের যে উনিশশো সালে সালের দশই জুলাই জন্মেছে জাহাঙ্গীর নার্সিং হোম এ পুনায় আর আবদুল্লাহ শেখ তিনি আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ৬ নভেম্বর ডোংরি মুম্বাইতে আমার একটা বৈশিষ্ট্যের কথা তবে আমার আরেকটা বৈশিষ্ট্য অন্য দেওয়া হয়েছে যেটা আমি না আবদুল্লা শেখ আর ডক্টর জাকির নায়ক এক মানুষ না তাই বলতে পারবেন না যে খালিক সৃষ্টিকর্তা তিনি এক ঈশ্বর অন্যদিকে আর রহিম পরম করুণাময় আরেকজন ঈশ্বর যদি কেউ বলে বৃষ্টির ঈশ্বর আলাদা মেঘের ঈশ্বর আলাদা সূর্যের আলাদা সৃষ্টিকর্তা আলাদা পালন আলাদা এটা সম্পূর্ণ যদি একাধিক ঈশ্বর থাকে বহু ঈশ্বরের বিশেষরা বলবে ডক্টর জাকির নায়ক অনেকজন ঈশ্বর থাকলে সমস্যা কোথায় যদি অনেক ঈশ্বর থাকে তাহলে তাদের মধ্যে লড়াই চলবে এখন হারাতে চাইবে আর নিজেদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে লোকে বলতে পারে আমরা ভাগ করে দিয়েছি একজন হলেন বৃষ্টির ঈশ্বর আরেকজন সূর্যের ঈশ্বর আরেকজন সবকিছু সৃষ্টি করেছেন আরেকজন ঈশ্বর পালন কর্তা যদি এভাবে ভাগ করে অনেক ঈশ্বর বানাই তার মানে একজন ঈশ্বর অন্য আরেকজন ঈশ্বরের কাজ করতে পারে না অন্য ঈশ্বরের জ্ঞান তার মধ্যে নেই তার মানে একজন অসম্পূর্ণ ঈশ্বর এটা কোনো চূড়ান্ত ঈশ্বর না আর এ ধরনের অসম্পূর্ণ ঈশ্বর আমরা বিশ্বাস করি না এমন ঈশ্বরে বিশ্বাস করে যিনি একেবারে চূড়ান্ত সবার উপরে আমরা বিভিন্ন ধর্মে প্রচলিত পৌরাণিক কাহিনীতে দেখি অনেক ঈশ্বর নিজেদের মধ্যে লড়াই করছে একজন আরেকজনকে মেরে ফেলছে একজন আরেকজনকে সাহায্য করছে অন্যজনকে হারানোর জন্য এটা পৌরাণিক কাহিনীতে দেখবেন পবিত্রকরণের ব্যাপারে বলছে স্যার আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নাম্বার বাইশ এখানে বলা হয়েছে যদি আল্লাহ আল্লাহলা ব্যতীত অনেক ইলা থাকত তাহলে তারা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত আর আমরা জানি বিশ্বজগতের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বিশ্বজগৎ পুরোপুরি তার নিজের গতিতে চলছে এরপর বলা হয়েছে সুরা মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর একানব্বই যে আল্লাহ তাল্লা কোন সন্তান গ্রহণ করেননি এবং তার অন্য কোন শরীর নেই যদি আল্লাবাদী তার অনেক ইলা থাকত তাহলে প্রত্যেক ইলা নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত একে অন্যের উপর প্রাধান্য দেখাত আর সেজন্য ঈশ্বর অবশ্যই থাকবেন মাত্র একজন আপনারা ভালো করে দেখবেন পৃথিবীর যেসব ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হয়েছে সবগুলো ধর্মে আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর একজন যে ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে সেগুলোর প্রত্যেকেই আসলে এক ঈশ্বরের কথাই বলেছে সবসময় একেবারে উপরের স্তরে নিচের স্তরে হয়তো অন্যরকম হতে পারে তবে উপরের স্তরে প্রত্যেক ধর্মই মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদি ভালো করে দেখেন আল্লাহ যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোতে ঈশ্বরের সত্যিকারের ধারণা সম্পর্কে বলা হয়েছে তবে পরবর্তীতে এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে কথাগুলো বদলে দেওয়া হয়েছে নতুন কথা ঢুকানো হয়েছে নিজের বাদ দিয়ে বহুশ্বরে বিশ্বাস করা শুরু করলো পবিত্রক্রণ বলছে সুরা বাকার অধ্যায় নম্বর দুই নম্বর যারা নিজাতে কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর নিকট হতে তারা এটা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তাদের হাত যা রচনা করে তার জন্য শাস্তি তাদের আর যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের বলছে মানুষ আল্লাহ তালার আসমানি কিতাবকে বদলে ফেলেছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য তারা যে রচনা করে বা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের এছাড়া কিছু ধর্ম আছে যেমন বৌদ্ধ ধর্ম কনফুসিয়ানিজম তারপর তাওজম যেগুলোতে ঈশ্বর সম্পর্কে বলা হয়নি তারা ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করেনি আবার বাতিল করে দেয়নি एग्लि बला हैज्ञवी धर्म एवदे धर्म आम जैन धर्म एगो नास्तिक्यवदी ए सब धर्म ईश्वर अस्तित्व के अस्वीकार कर प्रमाण करब्ञवदी कालाडियो कैसे देखते कुरान की आल्ला तलार बाणी पार्ट वन टू এই দিয়েছিলাম প্রায় দুই বছর আগে এই অডিটোরিয়ামেই দুই বছর আগে একই অডিটোরিয়াম বিড়লা মাথুশ্রী সেখানে আমি প্রমাণ করেছি নাস্তিকের কাছে অজ্ঞাবাদের কাছে তারপর মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন ভোক্তি একজন বিজ্ঞানী সবার কাছে যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি পবিত্রকরণের উপর ভিত্তি করে যে আল্লাহ সাবাহতালা অবশ্যই আছেন श्वास नई शुद्म एक जन ईश्वरे विश्वास कर ले चलो ना शब्दार व्यापक अर्थ आद मरे विश्वास रखा এই শব্দটা এসেছে আরবি শব্দ ওয়াহাদা থেকে যার অর্থ একত্রিত করা একতাবদ্ধ হওয়া সবাই মিলিত হওয়া আর তৌহিদের মোট তিনটা প্রথমটা হচ্ছে তৌহিদ আর রুবুয়া এটা এসেছে আরবি শব্দ রব থেকে যার অর্থ প্রভু পালন কর্তা রক্ষাকর্তা এর অর্থ এক আল্লার ব্যাপারে একতা বজায় রাখা আর এখানে মূল ধারণাটা হচ্ছে আল্লাহ সালা অস্তিত্ব আছে এমন সবকিছু তিনি সৃষ্টি করেছেন তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন কিন্তু সব কিছু আর সব মানুষই তার উপর নির্ভরশীল তিনি সার্বভৌম আর অন্য যা কিছু আছে সব কিছুই নির্ভরশীল এবং সেগুলো ক্ষণস্থায়ী বিভিন্ন শর্ত মেনে চলে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 তারাই হল এদায় প্রাপ্তর বিনসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়দের জন্ম छंद करें देख मर्यादा प्रति शनिवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नशे बांगल् পরিবেশ ও সংস্থা কিভাবে আমাদের হাফিদার মধ্যে ঢুকেছে সর্ব ধরনের মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম शेख फल सम्मेलन सी देखे बिल अनुष्ठान जलसाए लामा परवर्ती अनुष्ठान जार अर्थ अल्लाह तला नाम बैशिष्ट एकता बजाय रखागर ते मूलत पांच पॉइंट आरोप आल्ला সেই নামে ডাকতে হবে যে নামে আল্লাহ অথবা রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর বর্ণনা দিয়েছেন দুই নম্বর আল্লাহকে সেই নামে ডাকতে হবে আল্লাহ তার নিজেই নিজেকে যে নামগুলো দিয়েছেন কেউ একটা বলতে পারবেন না যে আল্লাহ স্বাহত হলেন আল খাদির যিনি রেগে থাকেন যদিও কোন বলছে রেগে ওঠেন তবে এটা একটা বিশেষ সময়ে আপনি বলতে পারবেন না যিনি রেগে থাকেন কারণ আল্লাহ এবং তার রাসুল আল্লাহ স্বাহতাল্লাহকে এইভাবে বর্ণনা করেননি তিন নম্বর মানুষের কোন বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না যেমন কিছু ধর্ম বলছে সর্বশক্ত মানে ঈশ্বর বিশ্বজগৎ সৃষ্টির পরে বিশ্রাম নিয়েছিলেন তিনি ক্লান্ত ছিলেন কিছু ধর্ম বলছে যে অনুশোচনা করেছিলেন এই অনুশোচনা করা ক্লান্ত হওয়া এই কাজগুলো আসলে আমরা মানুষরা করে থাকি আল্লাহ তালা করেন না এ পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সেটা সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ বলা হয়েছে অর্থাৎ কোন কিছু আল্লা সাদৃশ্য নয় তার সাদৃশ্য আর কিছুই নেই এখানে আরো বলা হয়েছে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন তবে আল্লাহর এই দেখা বা শোনা এটা আমাদের মানুষের মতো দেখা শোনা নয় কারণ কিছু শুনতে গেলে শব্দ তরঙ্গের প্রয়োজন হয় আমাদের কানের প্রয়োজন হয় আল্লাহ তাল্লাহ এইসব জিনিসের প্রয়োজন হয় না তাহলে আল্লাহ যেভাবে দেখেন আর শোনেন সেটা আমাদের মানুষদের দেখা আর শোনার চেয়ে আলাদা পয়েন্ট যে আল্লাহ বৈশিষ্ট্য তার সৃষ্টিকে কখনোই দেওয়া যাবে না যেমন আপনি বলতে পারবেন না যে একজন মানুষের কোন শুরু অথবা কোনো শেষ নেই একজন মানুষ কখনো মরবে না সে চিরস্থায়ী আপনারা এরকম বৈশিষ্ট্য মানুষকে বা আল্লাহ তালার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না আর শেষ পয়েন্টটা হচ্ছে আল্লাহ তালার কোনো নাম আপনারা তার কোন সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না দিলে আগে বসাতে হবে আবধ অনির্দিষ্ট কিছু নাম হয়তো আছে সেগুলো দেয়া যেতে পারে তবে নির্দিষ্ট নাম যেটা চূড়ান্ত তার আগে আবধ না বসালে সেটা দেওয়া যাবে না যেমন আব্দুর রহমান আব্দুর রহিম আব মানে ভৃত্ত ভৃত রহমানের আব্দুর রহমান ভৃত্ত রহিমের আব্দুল্লা আল্লাহর ভৃত্য আর আল্লাহর নাম ছাড়া অন্য কথা আব শব্দ কখনো বসাতে পারবেন না বলতে পারবেন না যে আব্দুর রাসুল আল্লাহ রাসুলের ভৃত্য বলতে পারবেন না আব্দুল নবী আমাদের নবীজির ভৃত্য তৌহিদের তৃতীয় ক্যাটাগরি হচ্ছে সেটা তৌহিদ আল ইবাদা ইবাদা শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে যার অর্থ দাস ভৃত্য ইবাদা মানে ইবাদত করা তবে অনেকের ভুল ধারণা আছে যে ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা প্রার্থনা করা ইবাদতের একটা বড় অংশ তবে এটা ইবাদতের সবটুকু নয় আমি আগেই বলেছি ইবাদা শব্দটা এসেছে আব থেকে যার অর্থ দাস ভৃত্য তাহলে ইবাদত মানে আপনি আল্লাহ আল্লাহতালার আদেশগুলো যদি মেনে চলেন তাহলে ইবাদত করছেন যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলো যদি না করেন তাহলে সেটাও ইবাদত করছেন তাহলে ইবাদত মানে শুধু প্রার্থনা করায় নয় এর অর্থ আরও ব্যাপক ইবাদত হচ্ছে আল্লাহ সালার আদেশগুলো মেনে চলা তৃতীয় ক্যাটাগরি যদি মেনে না চলেন তার মানে তহিদ আল ইবাদা অর্থাৎ ইবাদতের ব্যাপারে একতা বজায় রাখা যদি শুধু প্রথম দুটো ক্যাটাগরি মেনে চলেন সেটা মূল্যহীন কারণ পবিত্র গুরন বলছে আমাদের নবীজির সময়ে আরবে কিছু মূর্তি পুজারী ছিল যারা প্রথম দুটো ক্যাটাগরি বিশ্বাস করত। অর্থাৎ তৌহিদ আর রুবুবি এবং তৌহিদ আল হাসম সিফাত তবে তৃতীয় ক্যাটাগরি না এজন্য তাদেরকে বলা হতো মুসরিক বা কাফির মূর্তি পুজারি जरा दिन के प्रत्याख्यन पवित्रकन सुरैन अध्यय नम्बर दस आया नंबर एकत्रश और पृथ्वी होते जीवन उपकरण दिए अथवा जिन्हें सब किस देखें और क्या जीवित के, के मृत होते बेर करें मृत के नतुन करीबन दिए थकें क्या आनी विश्वजगतर सबकिछ नियंत्रण करें তখন তারা বলবে আল্লাহ তারপরেও কি তোমরা সাবধান হবে না কেন ইবাদত করবে না একই রকম কথা আবার অধ্যায় নম্বর তেতাল্লিশ আয় নম্বর সাতাশি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ তবে তারা সত্য থেকে অনেক দূরে আছে তাহলে নবজির সময়ে আরবের মূর্তি পূজারীরা सर्वशक्तिमान ईश्वरे विश्वास करत से ईश्वर केल्ला तब आल्लर पशाशी तीन सौ जन देवदेवीना कर कारोद करें तक तृत्य कैटागरि मानस ना जेटा हम तौहिद अल इबादा और तौहि जेको एक कैटागरी कखो क्यों बद दे अर्थात ये तीनटा कैटागर जेको एक जो पॉइंट बद पड़े जाए के बला शीर्क शीर् मान आल्ला शरिकरा मान भाग करा इसलामी परिभाषा मान आल्ला तला शरिक दाण करान सब चे बड़ पाप পবিত্রকরণ অনুযায়ী সেই পাপটা হচ্ছে শির্ক আল্লাহ স্বাম তাল শরিক তৈরি করা এর মানে শুধু এটা না যে অন্য ঈশ্বরের উপাসনা করছেন তবে শির্ক যদি তৌহিদের যে কোনো একটা ক্যাটাগরি বাদ দেন সেটাই হবে শির্ক আর পবিত্রকরণ বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার হ্যাঁ নম্বর আটচল্লিশ যে নিশ্চয়ই আল্লাহ সামানা তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করবেন না এটা বাদে অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করাকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না একই কথা আবার বলা হয়েছে সুর নিসা অধ্যাপার চার একশো ষোলো যে যারা আল্লাহ আল্লাহতালার সাথে শরিক করার মতো পাপ করে আল্লাহ আল্লাহতালা তাদের কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত অন্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা সত্য থেকে অনেক দূরে সরে যায় অর্থাৎ তারা কুফরি করছে যারা কথা বলে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ মরিয়ামের পুত্র অথচ খ্রিস্ট বলেছেন আল্লাবাদ আর দুজখের আগুন হবে তার আবাস আর পরকালে তার জন্য কোন সাহায্যকারী থাকবে না পবিত্রকুরন বলছে যে যীশু তার নিজের মুখে বলেছেন যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করে শুরু করার আগে আমাদের কারি সুরাল ইমরানের কয়েকটা আয়াত পড়েছিলেন অধ্যায় নাম্বার আয়াত চৌষট্টি বলা হয়েছে এসু সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আমরা আল্লা ব্যতীত অন্য কারো করবো আমরা বলা হয়েছে আমরা অন্য কাউকে তাহার করব না তাহলে শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করা এতটুকু যথেষ্ট নয় এছাড়াও আমরা শুধুমাত্র তার ইবাদত করব অন্য আর কাউকে নয় আল্লাহর কোন শরীর দাল করাবো না পবিত্র কোরণ বলছে সুরানাম অধ্যায় ছয় আয়াত একশো আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে তাদের তোমরা গালি দিও না কারণ তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানত বসত আল্লাহ তা আলাকে গালি দিয়ে দেবে পবিত্র কোরণ বলছে সুরালুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর সাতাশ যদি পৃথিবীর সবগুলো গাছকে কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে কালি যদি সেখানে আরো সাত সমুদ্র যোগ হয় তারপর আল্লাহ লিখে কখনোই শেষ করা যাবে না কারণ তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আমার লেকচার শেষ করার আগে পবিত্রকরণের আরেকটা উদ্ধৃতি দেব সুরাল হাজ অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর তিয়াত্তর বলা হয়েছে হে মানুষ তোমাদেরকে একটা উপমা দেয়া হচ্ছে মন দিয়ে শোনো তোমরা আল্লাহ স্বানতালার পরিবর্তে যাদেরকে ডেকে থাকো তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না একটা মাছিও সৃষ্টি করতে পারবে না যদি তারা সবাই একসাথে বসে আর যদি সেই মাছি তাদের কোনো কিছু নিয়ে চলে যায় তারা সেই জিনিসটি উদ্ধার করতেও পারবে না যারা আবেদন করে তারা কত দুর্বল যাদের কাছে আবেদন করে তারাও কত দুর্বল ওয়াওয়ান la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 सार्वजनी उद्देश्य हमेशा सकल मानवतार्दार कल्याण साधन मंजूर इलाम সে বিষয়টা লেখা আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে